আবু সাইদ কুদ্রি রজিল্লাহ তাল্লাতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম একদা সাহাবিদের উদ্দেশ্যে ক্ষুদার কালে বললেন আল্লাহ তার এক প্রিয় বান্দাকে পার্থিব ভোগ বিলাস এবং তার নিকট রক্ষিত নিয়মসমূহ এ দুয়ের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দান করেছেন এবং ওই বান্দা আল্লাহর নিকট রক্ষিত নিয়ামত সমূহ বেছে নিয়েছে রাবি বলেন তখন আবু বাকু রজিলাহ তাল্লাহ্ন কাঁদতে লাগলেন তার কান্না দেখে আমরা আশ্চর্যান্বিত হলাম নবী সাল্লাহু আল্লাম এক বান্দার খবর দিচ্ছেন যাকে এভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে তাতে কান্নার কি কারণ থাকতে পারে কিন্তু পরে আমরা বুঝতে পারলাম ওই বান্দা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন এবং আবু বাকর রাজিলাহতালাহ আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী ছিলেন নবী সাল্লা বললেন যে ব্যক্তি তার ধন সম্পদ দিয়ে তার সঙ্গ দিয়ে আমার উপর সর্বাধিক ইহসান করেছে সে ব্যক্তি হল আবু বকর রাজিল্লাহতালাহ আমি যদি আমার রব ছাড়া অন্য কাউকে আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম তবে তার সঙ্গে আমার দিনই ভ্রাতৃত্ব आंतरिक भलोबासा आस्जिद दिखे आबू बक्कर दरजा छाड़ा अन् दरजा खोला रखा जा